بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون সুপ্রিয় শ্রোতা পরিবেশিত হচ্ছে তাফসির জালালাইন থেকে সুরা নিসা আয়াত ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত গতকালকে একটা জায়গায় মোসান বলছেন এই আয়াতের সাবাবে নুজুল বয়ান করতে গিয়ে তিনি বলছেন যে এক জামাত তারা মক্কায় এলো এবং বদরের কতলাদের অবস্থা দেখল বা জানলো। এখানে ঘটনা দিয়ে যেটা বোঝানো হচ্ছে যেন যে বদরের যুদ্ধের পরই আসে এটা হয়তো একটা রেওয়াজ হবে মুসান আরেকটা রেওয়াজ যেটা সেটা হলো যে ঘটনাটা ঘটছে হলো উহুদের যুদ্ধের পর উহুদের যুদ্ধের পর কাব আশরাফ হৈবিন আক্তাব তারা উহুদের যুদ্ধের পর মক্কায় গেছে মক্কায় গিয়ে রসুল সাল আলী হাসাল্লামের মোকাবেলায় কাফেরদেরকে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য উৎসাহ দিয়েছে এবং বলছে যে আমরাও তোমাদের সঙ্গে থাকবো ঘটনাটা উহুদের যুদ্ধের পর সেখানে তাফসিলের মধ্যে একটু এটা আসছে যে আবু সুফিয়ানের তাদের কাছে বলছিল যে তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে আমরা যাদের পূজা করি তাদের সামনে তোমরা চিন্তা করো তো কাবুনে আসতে চেষ্টাও করছে চেষ্টা করার পরে এর পরে এই ঘটনা যেটা এখানে আবু সুফিয়ান জিজ্ঞেস করছিলো সেটা হয়েছে এখানে কোন রে এরপরে যেভাবে এই যে এখানে কাব আশরাফ এবং অন্যান্য যারা উলামা ছিল ইহুদিদের ওরা আসলে ইহুদি ধর্মের ভালো পন্ডিত ছিল বড় পন্ডিত ছিল কিন্তু নফসানি খাহে সাথে তাদেরকে এমন এক জঘন্য কাজের জন্য উৎসাহ দিছে যেটা তাদের থেকে অন্তত কল্পনাই করা যেত এটা দেখো মুফতি শব্দ বলতেছেন যে নফসানি খাওয়াহশাত বাজ আওকাত আদমি কো দিন ওইমান সে মাহরুম কর দেতি হ্যাঁ এটা হলো ওনার কথার শিরোনাম এরপর তিনি বলতেছেন যে কাবিন আশরাফ ইহুদীয় কা এক মমতা আলম থাকে খুদা পরীদা রাখতা থাকে اور کے پر کا ہوا تو کی یہ شرط পর کہ وہ ہمارے সার کے سامنے سجدہ کریں সেহা نے মানে کو بھی শর্ত کر لیا جس کی تفصیل گزر چکی কি তফসী نے اپنے مذہب کے خلاف ক্রাইশকে শর্তা লকি মজহবী কোয়ায়ম রক্ষণে কে উনসে আলাহী করা গারা না বললো যে ক্রাইশ দের সঙ্গে ক্রাইশ দেের শর্তরাশে পুরো করেছে নিজের মজাহাবের খেলাফরায়ের শর্তরাশে পুরো করে নিছে মূর্তি সামনে চা করছে এইটা সে করলো কিন্তু নিজের মাঝাবের উপরে টিকে থাকার জন্য একটা ঘটনা কাবি আশরফ এরপরে বলতেছে যে কোরআন আজিজনে এক দোসরের মকাম পরিসম কালা কে বারে মে বয়ান কিয়া ইয়ে জানুন এরপরে বক্ত মুখা বলা বা এক জলীল আলম আর দর কন জবসে নফসানি খশা করি হজরত মসা আলহ সাম نہ بگاڑ سکا لیکن خود مردود اور না ہو گیا খুব মরদূত ও গমরাহ হাট কেসে কিনা তোমার আচ্ছা হজর মৌসাম যখন ওই জমান জরা তা ছিলো কৌমে আমা আলিকা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার এরাদা করলেন তখন ওই জমানার তাবুতরা হজরত মুসা আলি ইসলামের মোকাবেলায় যুদ্ধ করা থেকে অন্যদেরকে বিরত রাখার জন্য এই বালা আম যে বহুত বড়ো বুজুর্গ কেউ কেউ তো বলেন যে মুস্তেজাবুদ্দা আওয়াত বুজুর্গ ছিল তার কাছে আসছে যে আপনি এই সাধারণ লোকদেরকে যুদ্ধ থেকে ফিরাবার জন্য নবী যে যিনি যুদ্ধের জন্য নাম নবীর বিরুদ্ধে বদয়া করেন তো প্রথমে রাজি হয়নি নবীর বিরুদ্ধে বদী যুদ্ধ করার জন্য নামতেছে রাজি হয়নি তো পরে ওই ওরা এই আম বা যে স্ত্রী স্ত্রী পটাইছে হাতিয়া এরপরে তিনি এই বদ্ধ করার জন্য তৈরি নবী যুদ্ধ করার জন্য নামছে সেই নবী নবীর বিরুদ্ধে সে বদোয়া শুরু করছে তো করছে এরপরে যা হওয়া সেটা তো হয়েছে জিব্বা বের হয়ে গেছে এরপরে ওই যেখানে যেটা বললো ফাঁত বা আহসায় শয়তান তার পিছনে লাগছে এরপরে শয়তান লাগছে যে এরপরে সে এরপরে সে ইচ্ছে করেই এই মুসলমান মানে হাজর মুসা আল ইসলাম অনুসারীদের বিরুদ্ধে ইচ্ছে করেই পরে গিয়ে লাগছে পরে ওই ওরপরে গিয়ে একজনকে দিয়ে বানি ইশারের মধ্যে জিনা করাইছে এরপরে যা হওয়ার সেটা হয়েছে তো এটা মোসানিক আসলে এখানে এই জন্য নিয়ে আসলেন যে একটা মানুষ দুনিয়াবি লাইনে হাত তাকে লাইনে অনেক উঁচু পায়ার হওয়ার পরও যদি নফসানি খাওয়াহাতের ভিতরে পোড়ে যায় তর বলাম বেজে দেখতে হওয়া কি কিতাব মহজ ই নাফে জব তাক সি মানা মেসা না হহজ দুনিয় মহজ দুনিয়মা ও সফল খাওয়াহশ কি প্যারবি মকমল ইত আদমি আপন মজাহব জিজিজ کے ہیں ভেট চড়ে সে বচতা আজকাল বাজ লোক ইসি কসমকে মাদী ও সিয়াস অগরাজ মাদী کے لیے اپنے حق مسلک کو آسانی سے چھوڑ دیتے ہیں আর লাদিনী আকায়েদ ও নজরিয়াতাম কা লিবাস পহনা কি পুরী কোশ করতে হাদী নবদ্দিনী লাদ ও নজরিয়তো ইসলাম কা লিবাস পহনা কি পুরী কোশ করতে হ্যাঁ যদি অস্বীকার করে ইসলামের কোনো বিধানকে সরাসরি যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয় তাহলে তো দামি নষ্ট হয়ে যাবে কেউ তার কথাটা নেবে না দিযে জন্যে হৃষ্টি পহনাশ করতে হা উদাকে আহদো মেসা কি আর না আখরত কৌফ ইয়ে সব কিছু সহি হক মসলক ছোড় কর শৈতানকে ইশারোপার চলনে সে মানে এই বিষয়টা এটা মানে বিশ্বের কোন ব্যাপার না বালআম বাহরের মতো একজন ব্যক্তি মুস্তজারুদ্দা এই মানুষটা যদি এই এই চরম গড়তে গিয়ে পড়তে পারে তাহলে কার ব্যাপার এটা অসম্ভব হাত কে রসুল সাল আলী হাসাল্লামের কাছে মুসলমান হয়েছে হুজুরের সোহবত ইয়াফতা এমন কিছু মানুষ পরে গুমরা হয়ে গেছে না এমন কিছু মানুষেমক সময় যাদেরকে রসুল আলী হাসাল্লাম হত্যা করার বিশেষ নির্দেশ জারি করছেন আম ক্ষমার পরে বিশেষ নির্দেশ যে হত্যা করে এদের মধ্যে একজন ছিল আবদুল্লা বিন খতাল এই আবদুল্লাহ সে মুসলমান হয়েছিল রসুল সাল্লা আলী আসালামের হাতে একবার মুসলমান হওয়ার পরে এরপরে তারা এরপরে সে রসুল সালামের ব্যাপারে তো যখন সাহাবিরা মক্কায় ঢুকে গেছে সে পালা সুযোগ পায়নি তো সে পরে এক পর্যায়ে বাইতুল্লাহ শরীফের কাবা বাইতুল্লাহ শরীফের গিলাপ ধরে সেখানে কান্নাকাটি করতেছিল তো ওর ব্যাপারে যেহেতু হত্যার নির্দেশ জারি হয়েছে সবাইকে ওর কাছে যাওয়ার পরে দেখলে কি আস্তারিল কাহাহ হক সেখানেই তারা হত্যা করে এবার তুমি এইটা এই কাইফিয়ার টা তুমি কল্পনা করছুদিন আগে ছিল মুসলমান আবার কোন হাতে মুড়ি ধরেছে সে হ্যাঁ সৈয়দুল্লাম বিআইয়াল মুসারিনের হাতে মরিদ হয়েছিল এরপরে এই লোকটা এমন একটা পর্যায়ে গেছে যে সে যেখানে সব মানুষ ক্ষমা পেয়ে যেতেছে এই মানুষটা বাঁচার জন্য আল্লাহর ঘর বাঈতুল্লাহ আস্তার ধরে দাঁড়িয়ে আছে সেখানে মুসলমানরা তার এগিয়ে কুপায় শেষ করতেছে এইটা হলো ইসলাম তো এরা মারছে কি দিয়ে গলা ফাঁসি দিয়ে মারবে মারছে যাতে রক্তে একটু বের না হয় এটা কেউ ব্যাপারটা এমন যেবে মারা সেভাবে তো মারছে মানে যখন হত্যা করেছে যে রক্তে বাইতুল্লাহ শরীর রক্তাক্ত হয়ে গেছে না হয়তো কখন কার হালাত ব্যতিক্রম হয়ে যায় সাহাবিদের মধ্যে কতজন আছে না যে একবার হুজুরের একটা কথা শুনে মুসলমান হয়ে গেছে আছে না আবার কিছু মানুষ যে সাহাবিয়াতের মাকান তারা পেয়ে গেছে এরপরে ইমান থেকে আবার বের হয়ে গেছে না হুজুরের জমানো আল্লাহ না জানত কিন্তু হুজুরের হাতে মুসলমান হয়েছে সিদ্দিকা আকবর মদীয় যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে প্রথম মিশনই যেটা মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ এই মুরতাদ কারা তাদের মধ্যে কত জমছিল না যে রসুল সরাল আলী হাতে মুসলমান হয়েছে রসুলের হাতে মুসলমান না হলে রসুলের জমানায় মুসলমান হয়েছে রসুলের সাহাবিদের হাতে মুসলমান হয়েছে সেই মানুষগুলো এত নিম্ন পর্যায়ে গেছে যে আবকর অধীব মানুষ তাদের মোকাবেলা অস্ত্র ধরা লাগছে সব সাহাবিরা মোত্তাফেদ তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগছে রসুলের হাতে মুসলমান হওয়ার পর রসুলের জমানায় মুসলমান হওয়ার পর যদি একজন ব্যক্তির অবস্থা এই হইতে পারে তাহলে তুমি কার ব্যাপারে নিচে ভেবে এই জন্য আসলে এই জায়গাটাতে অনেক বেশি ভয় পাওয়াছে আছে এবং কাছে খুব বেশি দোয়া করেছে আবু তাহলে কল্পনা করলে কেমন লাগে আবু তাহলে এই মানুষটা রসুল সালাহ আলী হাসাল্লামের জন্য কি পরিমাণ কূর্বানি দিচ্ছেন যেটা কল্পনা করা যাবে না প্রায় সাতচল্লিশ বছর না সাতচল্লিশ বছর না রসুল সাল আলী হাসাল্লামের সবচেয়ে বেশি খায়ের খা সবচেয়ে বেশি খায়ের খা ছিল সেভাবে আবি তালেবের ঘটনাটা আবার একটু ভালো করে দেখ শুধু ভাতিজা এই খাতিরে নিজে কি পরিমাণ কষ্ট বরদাস করে নিছি অথচ ভাতিজার সাথে আমার কোন সম্পর্ক নাই এটা বলে দিলে সবার কাছে কত মাজামকার বরদাস করে নিচ্ছে এত কষ্ট বরদাস করার পরেও আল্লাহ তার একটু মায়া হয় না আরে মুসলমান মানান কত বে নায়াস আল্লাহ রসৎসাল আলী হাসান মানে নিজের নবী নবীর জন্য এত খাটলো যেই মানুষটা যেটা হেদায়তের নাম জাহাদি শরীফ আসছে যে আল্লাহ কোন বান্ধা আছে সারা জীবন জানাতে যাওয়ার আমল করে নফসানি খাহ যদি কারোর বিন্দু পরিমাণে থাকে হতে পারে যে আল্লাহ এটার কারণে একদম বেইমান হিসাবে দুনিয়া থেকে নেয়াবে নবসানি খাহিজ যদি থাকে জমানাটা আসলেই এই জমানা মানুষের ভয়ে মানুষের ভয়ে আল্লাহর বিরুদ্ধে মানুষের ভয়ে কিছু মানুষের ভয়ে আল্লাহর বিরুদ্ধে সাইন দিচ্ছে আলেন আমাদের মুক্তাদা মানুষের ভয় বেশির চেয়ে কি করবে তারা মেরেই তো ফেলবে এর বিষয়ে কি করতে পারবে এটা হলো দজ্জালি ফেতনা ওই যে আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে দজ্জালের এত বিবরণ হাদির শরিফে আসছে চেহারার বিবরণ আসছে আচরণ আসছে ওই জমানায় কি হালাত হবে সব আসছে এত কিছুর পর দজ্জালের ফেতনাটা এত বড় ফেতনা এটা কিভাবে হয় মেনে তো নিতাম কিন্তু যেন সহেসদের হতো না দজ্জালে ফেতনা সবচেয়ে বড় ফেতনা এর চেয়ে বড় কোনো আসে নাই পরেও আসবে না এইভাবে সতর্ক করে নেই কিভাবে অবস্থা এমন এক পর্যায়ে দাঁড়াইতেছে যে জানে যে এখন দুপুর সূর্য কিন্তু ভয়ে বলতেছে এখন রাত বারোটা কাশিকে জিজ্ঞেস করলে বলে যে হয় তো জানি দুপুর বেলা কিন্তু কি করবো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ রসুল ইতের পর উলিল আমাকে এরপরে যদি তানাজু হয় তানাজও হলে অন্য কোন দিকে না বরং আল্লা আলাহ রসুলের দিকেই ফিরে আসতে হবে এটা বলে দিল পরে আয়াতে বলতেছে যারা আল্লাহ রসুলের ফয়সালা বাদ দিয়ে অন্য দিকে যায় তারা মুসলমান না আল্লাহ আল্লাহ রসুলের ফয়সালা মানে মা আনজাল্লাহ এর ফয়সালা বাদ দিয়ে যারা বিলাই মা আনজাল্লাহর দিকে যায় যে সকল লোক আল্লাহর ফায়সালা বাদ দিয়ে আল্লাহর আইন আল্লাহর কানুন বাদ দিয়ে ভিন্ন আইনে ভিন্ন কানুনে ফায়সলা করে তাদের কাছে যারা ফায়সালা নিয়ে যায় যারা নিয়ে যায় তারাও মুসলমান না আর যারা ফায়সালা করে তারা এই এইটা হলো আয়তের মোনাসা বত্তর পূর্বের আয়তে বললো এ তল্লাহ এবং আল্লাহ রসুলের জরুরি পরের আয়তে বলতেছে যারা আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে গাইরুল্লার কাছে তাবুতের কাছে ফায়সালা নিয়ে যায় তারা মুসলমান না তারা মুসলমান না এই সাহবের নজুল দেখো পরবর্তীতে ফায়সলা হয়েছে সে যে মুনাফিক এমনি তো মুসলমান সে তো ঘটনা হলো যে এক মুসলমান আর এক ইহুদি একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে তো এই যে মুনাফিকটা সে ইহুদিকে বলতেছে চলো তোমাদের তো মুনাফে কাবের কাছে যেতে চাচ্ছিল কেন আসলে মুনাফেক টা ছিল শয়তান মানে মুসলমান ও ছিল শয়তান ও ছিল না হক আর ইহুদিটা ছিল হক হক ইহুদি দেখতেছে যে যদি কাবের কাছে যায় তাহলে কাবরে তো টেবিলের নিচে পয়সা যদিও আমরা কাবি না আশরাফের কাছে চলো কথা কাটাকাটির এক পর্যায়ে ওই মুনাফেক টা আর পারে নাই তারে কাবের কাছে নিয়ে যেতে ওই ইহুদিটাই তারা যেভাবে হোক রাজি করছে যে কাছে চলো সাল্ল পরে এরা জনের হুজুরের কাছে আসছে হুজির কাছে আসার পরে হুজুরেজনের কথাবার্তা শুনে কাছে দিচ্ছে তার ধারণা ছিল যে ওমর তিনি তো আশাত আলু ফার তো সেই হিসাবে মুনাফেকের যদি ওমরে যদি খালি দেখে যে আমার মোকাবেলায় হলে ইয়হুদি তাহলেই তো মেজাজ খারাপ হয়ে যাবে এটা ছিল ওই মুনাফেকটার ধারণা এই জন্য সে বলছে এই চলো ওমরের কাছে চলো ইহুদি তো নিশ্চিত যে রসুল যে ফাইসালা করছে ওমর তো এই ফাইসালা করবে আমি হকের উপরে আছি তো ইহুদি এতমেন্লাহর রা দুজনের কথাবার্তা শুনছে মানে ইহুদি বিবরণটা দিছে যে এই ফাইসলা ব্যাপার হয়েছে পরে আমরা আপনাদের নবীর কাছে গেছি তিনি আমার পক্ষে ফাইসালা দিচ্ছি পরে অমর রদি আল্লাহন মুনাফিক বলতেছে এই কি ব্যাপার সে যা বলল ঠিক বলছে হ্যাঁ ঠিকই বলছে বলছে এই আল্লাহ রিস্টার বাসায় গিয়ে তলেলা হলো এটা তো এই মুসলমান তো মুসলমানরা তো মেরে ফেললো এটা মুসলমান মেরে ফেলছে ওর যে যারা আউলিয়া ছিল তারা রসুল সাল আলিয়া সাল্লাম কাছে মুসলমান মেরে ফেলছে এই তখন থেকে ওমর রবিআ এই ফারুক নামের অজে তাসমি অনেকগুলো আছে তার মধ্যে এটা একটা হক এবং বাতিলের মধ্যে ফায়সালা করে গেছে এতক্ষণ তো মুসলমান ছিল তার নেফাকিটা তার নেফাকিটা লুকানো ছিল কিন্তু যখন সে আল্লাহর ফায়সালার মোকাবেলায় রসুলের ফায়সালার মোকাবেলায় মুনাফেক তো তার মধ্যে মুনাফেক তো এটা তো আল্লাহর কাছে মুনাফেক আমাদের কাছে মুসলমান কিন্তু যখন তার মুসলমানটা জাহের হয়ে গেছে এখন তো সে কাফে তো এখন কাফের মানে আস্তিত্ব তারা নিয়ে যেতে চায় তারা তাগুতের কাছে মামলা নিয়ে যেতে চায় এখানে তাগুত মানে কে شيطان كي شيطان اب كثير الطغيان كعب بن الاشرف كي حاكم الذي يحكم بغير ما انزل الله اي الى الطاغوت يتحاكم الى الطاغوت شي طاغুতের কাছে বিচার كثير الطغيان كعب بن الاشرف وقد امروا ان يكفروا بي তুমি বলো এটার মধ্যে এই দুই ব্যক্তির মধ্যে কি পার্থক্য আছে এই লোকটা জানে হুজুরের কাছে গেলে যেহেতু বলা হচ্ছে যে এই আপনার যে ঘটনাটাই ঘটনা মোতাবেক কোরআনের ফায়সালা হলে এটা সে বলছে কোরআন তুমি রাখো চলো ওদের ওদের সদর দিকে চলো বলো কোন পার্থক্য আছে দুটো দুইটা লোকের মধ্যে বুঝোন কথাটা জনকে বললো যে তুমি যে কথা বলছো সেই হিসেবে তোমার স্ত্রী তিন তালাক হয়ে গেছে সে বলছে রাখো তুমি তিন তালাকি আদালতে চলো সেখানে গিয়ে দেখা যাবে তিন তালাকালাক এই লোকটার মধ্যে আছে এই লোকটা কম রো দিল না পালিয়ে কি করতো কি করতো তারে হা কামিল তারা তাগুতের কাছে মামলা নিয়ে যেতে চায় কাকির তাগুতের শাব্দিক অর্থ কািয়ান কোন জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে ওখানে নির্দেশ দেওয়া হয়েছে যে ইমান মোকামালি হবে না যদি এটার মধ্যে আগুত এবং ইমান বিল্লা না। আগে আগে কুফুরবিত্ত আগুত আগে পাত্র খালি তারপরে ইমান বিল্লা কমিরু এক ফুরুবি কে উমিরু এক ফুরুবিগুতের সঙ্গে তাগুতকে অস্বীকার করার নির্দেশ তাকে দেওয়া হয়েছে আর সে তাকুতের কাছে বিচার নিয়ে যায় এবং সে যেন তাদেরকে যখন তাদেরকে বলা হয় আয়তের সঙ্গে আরো অনেকগুলো কথা বলে ফেলতেছে যখন এই মুনাফিকদের অবস্থা এমন যে এদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ করেছেন সেদিকে নসুলের দিকে আসো আল্লাহ তুমি আদর্শের দিকে দেখবে যে তারা তোমার কাছ থেকে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছে তোমার তাদেরকে যদি বলা যে ইসলাম কায়েম করো ইসলামের বিধানটা করো তারা বলবে যে না এটা তো এটা করলে যে তেরোশো বছর পিছনে চলে যেতে হবে তেরশ বছর পিছনে চলে যে তারা আপনার কাছ থেকে সম্পূর্ণ দূরে সরে যাচ্ছে কি তারা করবে তখন ইদা আসাব মুসিবত আসবে কি করবে তখন তারা তির আল মিনাল এহারাজ তখন কি তারা সেই মুসিবত থেকে পালাবার এবং এহরাজের এরাজ করতে সক্ষম হবে লা আল্লাহ রসুলের দিকে আসো তখন তারা আপনার কাছ থেকে সরে যায় এরপরে তারা আবার আপনার কাছে আসে এসে বলে যে ওই আমরা যে আরেকজনের কাছে গেছি এটা আসলে আপনার ফায়সালা অস্বীকার করে না এটা তো মানি ওটা হলো আসলে এখানে এরপরে তারা আবার আপনার কাছে আসে আতু কি মানে আপনি তাদেরকে দেখবেন যে আপনার কাছ থেকে তারা দিকে চলে যায় এরপরে আবার তারা আপনার কাছে আসে মানে এই কথাগুলো ওই যেই লোকটাকে অমর মেরে ফেলছে মেরে ফেলার পরে তার আউলিয়ারা এসে হুজুরের কাছে বলতেছে ইয়া রাসুল্লাহ ওমর ওমর তো বেশি বাড়াবাড়ি ফেলছে তো যখন বলা হলো যে আমার ফায়সালা করার পর একটু মাঝামাঝি ফায়সলা পক্ষ রে আয়াত করে এই কথাটা একটু ইশারা করতেছে তারা এসে বলবে যে আমরা আপনি ছাড়া অন্যের কাছে যে ফায়সলা নিয়ে গিয়েছি এটার দ্বারা আমাদের উদ্দেশ্য হলো মানে ফায়সালার মধ্যে দু উদ্দেশ্যটাকে কাছাকাছি করে দেওয়া দেখো যে হাসিয়াটা দেখো তাকরিবের উপরে একটা হাসিয়া আছে দেখো এই সাত নম্বর হাসিয়া একজনের পক্ষে ফাইসলা দিয়ে দেওয়া হয়েছে যেটা ইহুদি কবে আর যদি একটু মাঝামাঝি ফাইসলা দেওয়া হয় ইহুদি কত রূপ নেবে মুরাকে কত রূপ নেবে আসলে আমরা এটা চাইছিলাম আসলে আপনার ফাইসলাটা এনকার করার উদ্দেশ্য না বলো কেউ করে আমরা তো আসলে আমরা গায়ের কাছে যে ফায়স নি আমরা মানে আমাদের একজন গেছে মানাটা যে আমাদের এই মহাকামা ইলাকরিক অন্যের কাছে ফায়সারা নিয়ে যাওয়া এটা তারা উদ্দেশ্য হলো ওই সন্ধি এবং সম্পৃতি। উদ্বুদ্ধ মানে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান করা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো এহসান এবং তৌফিক এই কথাটা বুঝছো না মানে তাদের বলা তাদের কথাটার মতলবটা হলো যে আমাদের যে ভাই ওই ওই ভাইয়ের নাম হলো বিশির বললো আমাদের যে ভাই আপনার ফায়সালা বাদ দিয়ে অন্যদিকে এটা আপনি করেন অথবা এই কাক আসা করে দিবে এবার আল্লাহ বলতেছে এই যে তাদের অন্তরে যা যা আছে এটার ব্যাপারে আল্লাহ ভালো জানে আপনি উপেক্ষা করুন দেখান আপনি তাদের ব্যাপারে আপনি তাদের ব্যাপারে বলেন এমন কথা যে কথা তাদের মধ্যে প্রভাব সৃষ্টি করবে আপনি তাদের ব্যাপারে এমন কথা বলেন যে কথাটা তাদের অন্তরে প্রভাব সৃষ্টি করবে ধর ধেন যে আমার উপরে যদি ইমান এনেই থাকো তাহলে অন্যের কাছে গেছো কেন আবার এখন কথা বানাইতেছো এরপরে বলতেছে যে রসুলের আমি যত রসুল পাঠিয়েছি সবাইকে এই উদ্দেশ্যেই পাঠিয়েছি যে তাদের এত করা হবে আল্লাহর হুকুমে আমভাবে কথা এটা অমা ইল্লা সাল্লা এরপরও তারা যেহেতু রসুলের মুখালাপাত করে ফেলছে তাদের কুফুরি জাহের হয়ে গেছে তারপরও তাদের ইমান আনার সুযোগ আছে এই সুযোগটা মাঝখানে একটু বলতেছে তারা আপনার কাছে আসতো এটা হলো অবিচার করে ফেললো কিভাবে মামলা নিয়ে গেছে এটা করে যখন নিজেদের প্রতি অবিচার করে ফেলেছে তখন তারা যদি আপনার কাছে আসতো তা ইবিন তারা আল্লাহর কাছে যে যত বড় অন্যায় করে ফেলক যখন এই অন্যায় টা করে ফেলছে এখন তারা যদি নিজেরা তাওবা করে অথবা কোন একজন এই নবী থাকলে নবীর কাছে অথবা না এবে নবীর কাছে আসে এটা কোনো জরুরি না যেহেতু ঘটনাটা হলো তারা তো আসছেই সেই হিসেবে বলা হলো এটা কোনো জরুরি না যাই কিছু করছে কিন্তু এখনো ফিরে আসা রাস্তা আছে তারা নিজেরা তবা করে ফেললো তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে তাহলে তারা আল্লাহকে তাও রাহিম পাবে দেখো বিবরণটা কিভাবে দিছে তাহলে তারা আল্লাহকে তাওয়াব এবং রাহিম পাবে আলিহিম রাহিম এটা হলো মাঝখানে তাদের ভিতরে একটা আশা জাগাইল যারা নিরাশ না হয়ে যায় এবার ওই যে আগের কথাটা যে রসুলকে পাঠানো হয়েছে কি জন্য রসুলকে পাঠানো হয়েছে সব ব্যাপারে রসুলের ফায়সালা মেনে নেওয়ার জন্য সব ব্যাপারে যদি রসুলের ফয়সালা মেনে না নাও তাহলে মোমেন হতে পারবে না আর এই ফায়সালা মেনে নেয়া এটা শুধু জাহিরি ভাবে মানলেই হবে না মন থেকে মানতে হবে মন থেকে তখন পর্যন্ত না মানা হবে তখন পর্যন্ত না নেবে তখন পর্যন্ত সে মুসলমান হবে না মুসলমান না হওয়ার ব্যাপারটা কতটা সঙ্গীন ব্যাপার না এই জন্য আমরা ভালো করে বিশ্বাস করি আল্লাহ তালা তো মানুষের মতো করে কথা বলে এজন্য জন্য কতগুলো তাকিব বলতেছে না আপনার রবের কসম মুসলমান হবে না মুসলমান হবে না হম যে পর্যন্ত তারা আপনাকে মীমাংসাকারী ফায়সালাকারী বিচারক হিসাবে মেনে না নেবে ফিমা সাজারাবাহিনা হম তাদের নিজেদের বিবাদের ক্ষেত্রে তাদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে যে পর্যন্ত তারা আপনাকে বিচারক হিসাবে মেনে না নেবে সে পর্যন্ত তারা ফায়সালা ইমানদার হবে না দেখো এক প্রথম কথা মানে আপনাকে আপনাকে হাকাম মানতে হবে আচ্ছা মানলো আপনাকে হাকাম শুধু হলে মুসলমান হয়ে যাবে রসুল সাল আলী হাসালামকে বিচারক মেনে নিলা মানে তাহলে না রসুল যে ফায়সলা দিছেন মৌখিক ভাবে দেন অথবা রেখে গেছেন এটার ব্যাপারে দিনের মধ্যে কোনো রকমের সংশয় থাকতে পারবে না মন থেকে মেনে নিতে হবে তো মন থেকে মেনে নিলে তারপরে কি ইমানদার হবে মন থেকে মেনে নিলো কি নিলো না এটা আল্লাহ না সে হাকাম বানাবে এরপরে এরপর সে এরপর বা তারা তারা তাদের অন্তরে কোন রূপ সংকীর্ণতা পাবে না কোন রকমের সংকীর্ণতা তার দিলে নাই বা শরীয়তের ফায়সালাটাই চূড়ান্ত এটাই একবারে কার্যকর এটাই সবচেয়ে বেশি উপযোগী এটা সে মন থেকে মেনে নিচ্ছে কোন রকমের সংকীর্ণ সামনে এটা না হওয়া পর্যন্ত তাহলে দেখো এই যে মন থেকে মেনে নেওয়া এটা তো আল্লাহ জানেন তার মানে ইন্দা একটা মানুষ মুসলমান হওয়ার জন্য আল্লাহ আল্লাহ রসুলের ফায়সালাটাকে মন থেকে মেনে নিতে হবে আর প্রথমটা হলে জাহের অতএব কেউ যদি জাহিরি ভাবে আল্লাহ হাকাম না মেনে নেয় তাহলে সে জাহিরিয়া মুসলমান না আর যদি নিল তাহলে সে জাহেরি মুসলমান কিন্তু যদি মনের মধ্যে তার খুদ থাকে তাহলে মুসলমান হবে তারা বুঝছো না। ইমান এর মধ্যে তাজাজ্জি হয় না ইমানের মধ্যে তাজাজি হয় না যেমন ওজুর মধ্যে তাজাজি হয় না নামাজের মধ্যে তাজাজি হয় না রোজার মধ্যে তাজাজ্জি হয় না হজের মধ্যে তাজাজ্জি হয় না হয় এগুলো হয় কথা নতুন মনে হইতেছে রোজার মধ্যে রোজা এটা যদি রোজা ভঙ্গের অজু ভাঙার বড় ধরনের কোনো কাজ করে না সামান্য একটু হয়তো পেশা করছে রক্ত সামান্য একটু বের হয়েছে অথবা ওজু পুরোটা ভাঙবে না হালকা একটু ভাঙবে ব্যাপার তেমন এগুলোর মধ্যে কোন তাজি হয় না ইমানের মধ্যে কোন তাজি হয় না এইটাকে ওই যে আব্দুল মালিকা বুঝুন শুরু দিক দিয়ে আলোচনাটা আছে যে ইমান বিভাজন কবুল করে না ওখানে তার মানে একজন মানুষ মুসলমান হওয়ার জন্য আল্লাহ সব হুকুমগুলো মেনে নেওয়া এটা জরুরি মন থেকে মেনে নেওয়া মেনে নিছে সে নামাজ রোজা হস্ত পর্দা যা আছে সব মন থেকে মেনে নিছে বাস্তবে এরপরে সে যদি আর যদি করতে না পারে তাহলে সে মুসলমান হ্যাঁ গুণাগর মুসলমান কিন্তু যদি সে কোন একটা মন থেকে মেনে একটা জিনিস শুধু মন থেকে সে মেনে নেয় নাই আর বাকি সবগুলো একেবারে আলা ওয় আতাম সে পালন করতেছে তাহলে সে মুসলমানই না এখন যে মনের ভিতরে যদি একটা হুকুমের ব্যাপারে আমি এই হুকুমের বিরুদ্ধে আমি এই হুকুমের সাথে এরকম কার লুকি আমার সে যদি যা করে ফেলে এরপরে তার যতটুকু ক্ষমতা আছে ক্ষমতার ভিতরে যারা এই হুকুমটা পালন করার জন্য চেষ্টা করে তাদেরকে সে নিজেদের শক্তি দিয়ে হুকুমটা থেকে বিরত রাখার চেষ্টা যদি না যে আল্লাহর কোন হুকুম মন থেকে যদি কেউ মেনে নেয় মেনে নেওয়ার পরে যদি কাজটা না করে তাহলে সে মুসলমান এখন মেনে নেয় এটার জাহেরি আলামত হবে তিনটা মানে কমপকে তিনটা আর কি মন থেকে মেনে নিয়েছে এটা জাহেরি আলামত সে হুকুমটা পালন করে না কিন্তু যারা পালন করে তাদেরকে সে ভালো জানে না এক নম্বর হইলো যে সে যে হুকুমটা পালন করে না নিজের এসে অপরাধী ভাবে মনে নামাজ এটা একজনে পড়ে না কিন্তু নামাজটা সে মেনে নিছে এ কারণে সে মুসলমান তো মেনে নিছে যে এটা তো মনের ব্যাপার এখন মনের ব্যাপারটা জাহের হবে কীভাবে আমরা বুঝবো কীভাবে সে যে মন থেকে মেনে নিছে এটা হবে যে সে যে নামাজটা ফরজ এটা মানে মানে এটা আমাকে করতেই হবে এই জিনিসটা মন থেকে যে মেনে নেয় এটা এক নম্বর হলো যে সে নিজের অপরাধে মনে করে আমি নামাজটা পড়ি না করার জিনিস মনে করে এই কথা বুঝতেছে কিনা বাংলাতে মানে যেটা করার জিনিস এটাকে সে করার জিনিস এটা মানে এটার জাহির আলমত হলো যেহেতু এটা করার জিনিস সে মানে এটা বোঝা যাবে যে সে করার জিনিস করে না সে নিজের অনুতপ্ত মনে করতেছে অনুতপ্ত যারা করে তাদেরকে ভালো জানে যারা করে না তাদেরকে সে খারাপ জানে এই তিনটা বুঝা গেলে হইলে বোঝা যাবে সে অন্তত এই জিনিসটাকে করার জিনিস মনে করে এটা হলো হলোটাকে ফরজ মনে করা বাংলায় বললে হবে করার জিনিসটাকে সে করার জিনিসই মনে করে আর আরেকটা লোক সে মানে না এটা বুঝে যাবে কিভাবে করার জিনিস এটা যেটা করার জিনিস করণীয় এই জিনিসটা সে মানে না এটা বুঝে যাবে কিভাবে সে করতেছে না যে জন্য সে একটু অনুতপ্ত না সে একটু অনুতপ্ত না কইরা যারা করে না তাদেরকে সে ভালো জানে হ্যাঁ ঠিক আছে এরা করে না ভালো জানে যারা করে তাদেরকে সে খারাপ জানে এই তিনটা জিনিস যদি একত্রিত হয় তাহলে বোঝা যাবে যে তার অন্তরের ভিতরে এই কথাটা নাই যে এটা একটা করার জিনিস বরং তার মনে আসে হলে এটা না করার জিনিস এই কারণে সে না কইরা খুশি যারা করে না তাদের প্রতি খুশি যারা করে এদের প্রতি নারাজ তারা এই তিনটা হালাত যদি কারোর ভিতরে আসে দেখো কথা বলতে তাহলে একজন মুসলমান সে মুসলমান তখনই হবে মানে ইন্দাল্লাহ মুসলমান তখনই হবে যখন সে আল্লাহর হুকুম আল্লাহর ফায়সালা সে মন থেকে মেনে নেবে কিছু কথা বলতেছেন এই যে একটু শোনো শুনুন এই বিষয়টার জন্য ওনার এই কথাগুলো আচ্ছা এর আগে দিয়ে বলি যে গতকালকে ওইটা আয়তের সহাবে নজরের একটা তো কিতাবে আসছে আরেকটা সহাবে নজরুল আসছে হলো যে এখানে তো আসছে হলো যে হুজুর সাল আলী হাসলাম ফাতে মাক্কার সময় চাবি চাইছেন ও দিতে চায় নেই পরে চাবি আনার পরে দিয়ে দিছে তো কালকে আমার এখানে একটা হল হয়ে গেছে এখানে ঘটনা যেটা আছে সেটাই ওয়াক মানে হুজুরে নিজ হাতে আবার তার কাছে চাবিটা দিয়েছেন দেওয়ার পরে হুজুরেই বলছে যে তোমার কাছে স্থায়ীভাবে থাকবে তখন সে অবাক হয়ে গেছে পরে আলী রদিয়াল হুজুরের সামনে আয়াত দেলাওয়াত করছে এটা আমি যে বলছিলাম জালিল উদ্দনকে পাঠাইছে না এটা হলো একটা সময় আরেকটা যেটা আসছে সেটা হল যে হিজরতের পূর্বে রুসুলসাল আলী আসসালাম যখন মক্কায় তখনও তো চাবি তার কাছেই ছিল হুজুরে একদিন তার কাছে চাবি চাইছে তো অন্যান্যদেরকে ঢুকতে দিত মানে যারা কোরআি কাফের কিন্তু হুজুরের সাথে সে একটু খারাপ আচরণ করছে ঢুকতে পরে এক পর্যায়ে চাবি দিছে পরে হুজুর সলাল বলছে বলছেন যে একটা দিন এমন আসবে যখন চাবিটা আমার হাতে থাকবে তখন আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারব তো তখন সে বলল যে ওই দিনটা যদি আসে তাহলে তো কোরআসটা সবাই হালাক হয়ে যাবে তো হজুর বলছে না তখন হালাক হবে না তখনই সত্যিকারে কোরআজের ইজ্জত হবে বাস এই কথাটা তখন আমি বলে রাখছিলাম এটা বলার পরেই ওনার ভিতরে দিলের উনি বয়েন করছেন উনি বলেন যে আমার দিলের মধ্যে কথাটা আসছে যে এই তিনি তো কখনো মিথ্যা কথা বলেন না বাস্তবে হয়ত এমনটা হবে তখনই ওনার দিলের ভিতরে স্তাম্প কিছু ঢুকে গেছে বাকি স্তাম্পটা তখন তিনি গ্রহণ করেন নাই এরপরে ফাঁথে মাককার সময় এই ঘটনাটা ঘটছে হুদুচরণ বা মারছেন চাবিটা দেবে না দেবে না করতেছে পরে এক মধ্যে আসছে সেগুলো কাবাঘরের উপর উঠে গেছে চাবি কাছে জবরদস্তিকে চাবিটা নিয়ে এনে এরপরে যা গেছে সেটা পরে চাবিটা দিয়ে দিয়েছে নাও তুমি চাবিটা নাও যে কথাটা বলা সেটা বলছে যে জালেন ছাড়া কেউ তোমার কাছে না এরপরে সে খুশি খুশি যখন তখন হুজুরা আবার যখন এরপরে আমার হাতে থাকবে এটা বলছে সেও তারও মনে হয়েছে এরপরে এখন সে মুসলমানটা হয়েছে এটা একটা আচ্ছা এবারে এখানে কিছু এটা হলো এই আয়তের মাতাতে মসাই শিরোনাম লিখতে রসুল করিম সলিল্লসকে ফেসলা কসলিম না کے কফর হ্যাঁ আয়াতের রসুল করিম সলিল্লিসি আজমত আর মরতাকে আজহারকে সিঁত বেষমার আয়ত কুরানিয়া সে সাবত হেন উফ তশ্র বয়ান ہے۔ এস আয়তাম খা করহোনে ফরমা কই আদমি ওমিনসলমান জব তাক হজরতলসম ঠণ্ডে দিন পুরি তর তসলিম না করে ঠণ্ডে দিন পুরি তর তস্ম না করেন जाए उसके दिल में भी ওস দিল ফসলা তাই যায়ল্লস রসুল খোদ উমতকে হাকম আর হার পেশ আগড়ে কাজ ফসলা করিমেদার হ্যাঁ আপ কি হকমত আর ফসলা কিসকে হকম বানে পর মৌকুফ নেই মনে রসুলকে হকম বানাত ফ তুরন্ত মিলনে বে নাচে গেলাম বেপার টেমোনা বন রসুল এমন হকমই এক বলতে সব যে আজরত বহসিত রসুল মানে রসুলকে জরা মানবে শার জুল রসুল হকম বত রসুল খুব উমতকে হাকম আর হর পেশ আগড়ে কসলা করমদার আপ के হকুমতলা কিকম বান মুফ নেই ফিরস আয়াতান হকম বানে কি তলকীন এসে ফরমাই গিয়েতকে মকর করদা হাকমে ফেসলা পর বহসে লোকানি হওয়া করত জ মকর করদা সালিস মর আজরতলস হাকমি রসুল মাসুম ভী রমিন শফী ও মেবান বাপি হিসে ত তালীম এ দি গিয়ে যাবি কি মসলা মেয়ে বাহম আখ কি নতিনা ফর্জ হসুল করিম সলিল বনা করসা ফসলা করায় ফসলা করেন ফসলা কো দিল জান তসলিম করমল করেন ইবসেজ আখতা মেয়ে হকম বনানা আপকে আহদ মারককে সুসলোচনা শিরোন হজরত মুসরিন ফরমা কেশাদি পরমল আজরতলসলকে আহদ মারকের সব মখস নেই আপকে বাদ আপকে শরিয়ত মতারা কা ফসলা খুব یہ حکم۔ জারি হয় কেমন মারকমে খুব বলাওয়া আপস রায় শত রা যায় দর হকি আপি وہ شخص مسلمان হয়তো جو ও ہر মুসলমান ہر যে হর ঝগড়ে হর মুকমা মেয়ে রসুল করিম সলিলাম ফসলা পর মতমিন না হ হজরত ফারুক کے নেসল কর ডালা যা হজরতলসমকে ফেসলা পরী না হওয়া আর ফেরত উমরকে পাশ লেস মকতুলকে অলিয়া নে রসুল করিম সলিল্লিয় কি আদালত মেয়ে হজরতর দাওয়া কর দিয়ে কে আপনে এক মুসলমান বলা কতল করম্বা কত জখুন হজর কসে কত রা বোলো হুজুরে প্রথমে একটু অবাক হয়েছেন যেমরে একটা মুসলমানকে হত্যা করার মুসলমানি নই থা মানে কতলটাকে পূর্ণ সমর্থন করতেছেন আর মুনাফেক হত্যা না করা এটা তো রসুল সাল আলিয়া সাল্লামের মানহাজ মুনাফেক যে তার তার মানে তার কুপুরিটা ভিতরে লুকানো আছে জাহারি মুসলমান তো ভিতরে লুকানো জাহারি মুসলমান কোন মুসলমানকে হত্যা করা এটা মান মানহাজের খেলা কিন্তু এত মুসলমান ছিল কিন্তু এখন কুফুরটা জাহের হয়ে গেছে এখন তার সে মুসলমান না এই এখন তার সে মুনাফি না এখন তার সে কাহের মুরতাক এখন তাকে হত্যা করা যাবে বুঝছ মানে মুসলমানকে হত্যা করা যাবে না এখন হাকি কে মুসলমান না সে মুনাফিক মুসলমানা এটা আল্লাহ জানবে না তো কোনো মুসলমান দোকান বন্ধে মুসলমান তার থেকে কুফুর জাহের না হবে কোনো মুসলমানকে কোন কারণে হত্যা করা যাবে না এটা ইসলামের মানহাজ একটা মুসলমানকে হত্যা করলেন বুঝির কিছু বলতেছে না তো মুসলমান না তার থেকে যখন কুফুর জাহের হয়ে গেছে এখন তো তার হত্যা করাটা ঠিক মতোই আছে আচ্ছা এরপরে দোসরা মাসাল ইস আয়ত্রে ইয়ে নিকলা ফিমা সাজারা সিফামা আর হকুক কে সাথ মতাল নেই বল্ক অকায়দ নজরিয়তাইল হাবি হো বলো যে রসুলকে হাকাম বানাত হবে এটা শুধু ফিমা শাজারা বাই না হম নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদের ব্যাপারে এটা না বরং সব ব্যাপারে রসুল সলিল্লা কথাটাকে তুরন্ত কথা হিসাবে নিধা হবে এসলি হর মুসলমান ফরজ হ্যাঁ জব ভি কিস মসলা মেয়ে বাহম ই নৌবত আয়ে ঝগড়তে বজায় ফরিদ রসুল করিম রে একটা কাজ এটাকে আসলে শরীয়ত সম্মত না এটাকে শরীয়ত সম্মত এটাকে সম্মত হো না সুনো পক্ষে বড়ো বড়ো মানুষ তাহলে এখন ঝগড়া পড়া হবে না পর রসুল দিকে রো সাবিত হা ভিমত হ ওই যে বললো যে রসুল সাল আলী আসালামকে ফায়সালাকারী মানতে হবে এবং রসুলের ফায়সালার উপরে মনের মধ্যে কোনো সংকীর্ণতা থাকতে পারবে না এখন যদি সংকীর্ণতা থাকে তাহলে তো এক পর্যায়ে সেমানদারি হবে না আর যদি এমন হয় যে সে এটা করতেছে কাজটা করে কিন্তু তারপরে মনের মধ্যে একটু কেমন কেমন খুঁতখুত লাগে তাহলে খুদ যদি এটাকে এনকার না করে মন থেকে মেনে নেয় তারপরে মেনে নেওয়া একটু খুঁতখুত লাগে তাহলে এটাকে ইমানের মুনাফিতে বলা যাবে না কিন্তু জরফে ইমান অবশ্যই বলা হবে কথাটা বুঝো একটা রসুরের ফায়সালাটা যে মানেই না মানা এক খুদ খুঁতখুতের মানা হলে মানি না এটা আমার মনে এটা কবলই করে না আর একটা রসুল যেহেতু বলছে এটা তো ঠিকই হবে কিন্তু আমার মনে একটু কেমন কেমন লাগে এই যে রসুলের ফায়সালাটাকে মেনে নেওয়া মন থেকে মেনেও নিছে একটা লোক তাহলে মুসলমান মুসলমান হওয়ার পরও তার মনে একটু কেমন কেমন লাগে কেমন কেমন লাগাটা এটা জরফে ইমানের দলিল এটার মেশাল দিতেছেন যেমন যেমন ধরো পানি না পেলে তাই মুখ করা এটা একটা মুসলমান এসে মেনে নিচ্ছে যে হ্যাঁ পানি যেহেতু নাই তাই করতে হবে কিন্তু তারপরে কেমন কেমন লাগে তারা নামাজটা সুন্দর হবে কেমন কেমন লাগে এটা জোয়াফি ইমানের দল আল্লাহ রসুল যেমন এই সুযোগটা দিচ্ছে তোমার মনে কর কেমন কেমন কেন লাগবে দেখে একটা নামাজ পড়নে কি দি ওহা তয়ামুং কারনে পর দিল রাজি না হো ওস তাকওয়া না সমঝে বলকে আপনি দিল কা রোগ সমঝে মানে সুযোগ আছে সেখানে তার কাছে তাহলে সেজন্য এটাকে তাকওয়া মনে না করে বরং এটা দিলে রোগ মনে করে এটাকে যদি এন কারের পর্যায়ে যায় তাহলে তো মুসলমানই না আর যদি এন কারের পর্যায়ে না হয় তাহলে জরাফি ইমান এটি এখানে বোঝানোর উদ্দেশ্য এরপরে সামনে বলছে যে যদি কারো বসে নামাজ পড়ার মাস আলাদা এখন তার কাছে বসে নামাজ পড়তে কেমন কেমন লাগছে ايه تاوبه تر ضعف الايمان انت دعوانا ان الحمد لله رب العالمين